আল্লাহ তার রবুল্লাহকে সবচেয়ে বড় ফরজ হিসাবে ঘোষণা করেছেন বান্দার উপর সাল্লাতাম নাজহনী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর যার সন্ন্যতের অনুসরণ করা এবং বিদাত মুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর উপর নির্ভরশীল আমাদের ধারাবাহিক আলোচনা শনিবারে আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে এমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহ আল এর কিতাব সারহ जीवन सम्पर्त सप्ताह आलोचनाचरण कम्मी रम्ला आलि विद्यार्थी बड़ई कठोर छोड़ शक्त भूमिका छोड़ তিনি জবান দ্বারা কি বল প্রয়োগ করে সম্ভব তিনি বিরোধিতা করেছেন তার জমানায় বেদাতিদের এবং এ সমস্ত ক্ষেত্রে তিনি আহলে সন্নাতুল জামাতের অনুসারী ছিলেন পুরোপুরি বেদাতিদের সাথে কেমন আচরণ করতে হবে যারা আহলুল আহওয়া বাহরুল বেদে কুপ্রবৃত্তির অনুসারী পেট পূজারী जरा आशीर्दात टिके रखते चाय कारण सेवसा कठोर आग्रही उदग्रीब छचन्न मानुष्ट समस्त रकम विदा थे कुसंस्कार আর বাপদাদার কপল কল্পিত তরিকা থেকে যার ফলে তিনি যে সেই যুগে ছিল তাদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন মহতাজের বিরুদ্ধে আশারিদের বিরুদ্ধে আশারি আজকে পৃথিবীতে অধিকাংশ মুসলিম আশারি না হেমা তরিত এই বিভ্রান্তিতে রয়েছে ছিল আর যতগুলি বিরুদ্ধে কঠোর ভূমিকা ছিল তার এবং তার কিতাবে এই কিতাবে আমরা ইনশাল আগামীতে পড়ব তিনি বড় বেদাতের আগে ছোট বেদাত থেকে সতর্ক সাবধান করতে। কারণ বড় বেদাঁত অনেকে বুঝে যে বেদাঁত এবং বেদাতগুলির ক্ষেত্রে যেমন বর্তমান আপনি ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে যদি বুঝেন মাজার পূজাকে কেউ সহজে মেনে নিতে চাইবেন না মানুষের চক্ষু লেগেছে কিন্তু হকানিপির লক্ষ লক্ষ ভক্ত যদিও লক্ষ লক্ষ কবর কিন্তু চরম আর সারসেনা তো যে বড় বড় গুমরা গুমরাহি আছে সেগুলি অনেকে বুঝতে চাই না তাদেরকে আহলে হক মনে করে তো জনতা মনে করে তো তিনি ছোট বেদাত থেকে বড় বেদাতের আগে সতর্ক সাবধান করতে ছোট বেদাত আর বড় বেদা তোর সাথে কবর পাকা করা হ্যাঁ কবরে চাদর ছড়ানো কবরে ফুল ছড়ানো পড়শ লাগানো আর তারপরে বড় বেদাঁত শির গুলি বড় বেদাতে জি শির সিরক বেদাকার শির আর ধর্মের জিনিস নয় ছিল না যখনই পীরদের কবরগুলি পাকা হয়েছে তারপরে তখন পূজা শুরু হয়েছে মাসাল্লা নম্বর ছয় তিনি এই মর্মে বলছেন ওয়াহজার সেগার আল মিনাল এ সতর্ক সাবদান হে মুসলিম ছোট ছোট বেদাতগুলি থেকে ফ্না শির আল বেদ এউদ ও হাত্তা সিরা ছোট ছোট বেদাতগুলি বারবার করে যখন মানুষ করতে থাকে তখন সেটা বড় আকার ধারণ করে একবার করলে চল ছোট বেদা কিন্তু নামাজ পড়ছেন আর পাঁচ অত্যেকেন বেতরে তাহলে ছোট থাকল না তখন বড় আপনার ধারণ করল এইরকম জায়নাজের দোয়া পড়ছেন আপনিও জায় নামাজে দাঁড়ালে জায় দোয়া আমি এর আগে বিভিন্ন আলোচনায় বলি যে ছোট বেদাতি ধীরে ধীরে বড় বেদাতি হয় আর আজকের বেদাতি কালকে মাজার পুজারি মুশ্রেক হয়ে যায় বেদাত করতে করতে তখন সির করা শুরু করে না, না, না আর এইরকমই বিদাতিরা যে তাদের বিদাতের প্রচার প্রসার করে থাকে সে সম্পর্কে সতর্ক সাবধান করেছেন এবং তাদের পথের পথিক ভাবে সতর্ক সাবধান করতে আল্লাহ তোমার যুগের যে কারো কথা শুনবে তুমি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না এবং হঠাৎ করে কারো বক্তব্য শুনে ভালো লাগলো কারো লিখনই পড়তে কিতাব পড়তে ভালো লাগলো আর শোনা শুরু যেমন আজকাল সোশ্যাল মিডিয়াতে আরে একজন বক্ত আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অনেক তার ভিউহার অনেক শুনছে শোনা শুরু করলেন দেখা গেল যে তার মধ্যে ভেজাল আছে সেগুলো বুঝতে পারলেন না ও আপনি ও ভেজালে ডুবে গেলেন বলছে তাড়াহোড়া করবে না জলদিবাজি করবে না এবং এমন কিছুতে তুমি প্রবেশ করবে না হ্যাঁ জিজ্ঞাসা করো যে এই বক্তা কেমন এবং তোমার যেই কথাগুলি এই বক্তা বা এই লেখক লিখছে বলছে এগুলি কি রসুর সাহাবাই কেন বলেছে নবীর সাহাবিদের যুগে এগুলো ধর্ম কর্ম ছিল এটা দেখো ইমাম আলেম আবু হানিফা শাহিম আহমদের যুগে ছিল তারা করেছে সম্মিলিত মন আজাত যেটাকে ফরজ বানিয়ে নিয়েছেন এই বেদাতকে আবু হানিফা রাহেমল্লা জীবনে করেছেন কোনো প্রমাণ দিতে পারবেন কি আমদ পর্যন্ত কন প্রমাণ দিতে পারবেন কিন্তু আবুহানিফা রাহে হানাফি মজাহের দাবি তার যে রসুর কোন সাহাবি কোন তো বড় ইমাম আলেমি কথা বলেছেন আলেম আমাদের দেশীয় ভাষায় আলম আমাদের দেশীয় ভাষায় তো আর একটু ভালো আলেম হয়তো আলম থাকে না ইয়ে একটু ভালো সব তো ভয় লাগে যাকে আল্লাহ বলা হচ্ছে আমি জিজ্ঞাসা করি আল্লাহ যদি কেমন জিজ্ঞেস করে তুমি কি আল্লাহ হইতে পেরেছ কি জবাব দিবে কেমন মাঠে হ্যাঁ ও তো সোজা আল্লাহ মহা জ্ঞানী সবগুলি আল্লামা একটু আন্দোলন করতে পারলে আল্লা আসার যদি রসুরুল্লাহ সাহাবাহাম থেকে অথবা বড় কোনো ইমাম আলেম থেকে যদি কোনো দলিল আসার পাপ সাহাবির আমল এটা মুক্ত হাসান বাসরি বলেছেন সেই যুগে সাহাবাইকার ছিল না ঠিক আছে সাহাবি থেকে প্রমাণ পেলো ধরে নেবে ধরো ঠিক আছে ওলা হইলে সেই হ্যাঁ এটা থেকে অতিক্রম করিও না যদিও সেই যুগে ছিল না স্বর্ণ যুগে যুগে ছিল না কিন্তু সম্পর্কে আমাদের বুজরুগানের দিন এগুলোকে পছন্দ করেছেন মুস্তাহাব বলেছে। চলছে ধর্ম কর্ম আলী হিসাই এর ওপর অন্য কিছুকে তুমি করবে না বা প্রাধান্য দেবে না ফ্কো তা না হলে জাহান নামে তুমি নিক্ষিপ্ত হবে দলিল না ধর্মকর্ম করতে থাকলে এই ধর্মকর্ম করে জাহান নামে নিক্ষিপ্ত হবে মাস আল্লাহ নম্বর নয় বলছেন ওয়ালাম আলম আরও জেনে রাখো আন্নাল খরু আমিনা তারিখে আলাও জাহিন সঠিক রাস্তা থেকে বেরিয়ে যাওয়া দুইভাবে হয়ে থাকে যারা সেরা তো মোস্তাকিম থেকে রসুর উল্লা সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা থেকে বেরিয়ে যায় সেটা দুই ভাবে থাকে রাস্তা চিনতে ভাই রাস্তা হারিয়ে ফেলেছে সে কল্যাণী চাইছিল ইচ্ছা করে সে রাস্তা পরিত্যাগ করেনি কিন্তু ভুল বুঝেছে যেমন আমরা অনেক সময় রাস্তা গোলমাল করে না। যাচ্ছি যাব রিয়াজ হয়ে মক্কা সেখানে গিয়ে আলহাসার রাস্তা ধরে বসে আছে ওই দিকে খাবজির রাস্তাকে ধরে বসে আছে পাহাড়ের রাস্তা ধরে বসে আছে। ঠিক না কিন্তু ইচ্ছা নেই কিন্তু আমাদের ওই সব যাওয়ার তো এরকম অনেকে মুসলিম সমাজে আছে যারা কিন্তু কল্যাণ চায় আল্লাহ সন্তুষ্টি চায় রসুলের তরিকাই চায় পরকালের মুক্তি চায় জান্নাতে যাওয়ার পথ চাই নিয়ত ভালো নিয়ত ভালো থাকা যথেষ্ট নাই এ কথাও মনে রাখবেন সবসময় নিয়ত ভালো থাকার সাথে সাথে কর্মপদ্ধতি ভালো হইতে কর্মপদ্ধতি আমি খুব ভালোবাসি সব আশেখের অসুল আমাদের দেশে কিন্তু রাস্তা কর্ম আর পদ্ধতি ভিন্ন আসুল উল্লাহামের ছেড়ে যাওয়ার রাস্তা নাই আদর্শ সুতরাং এই কল্যাণ কামনা করলে হবে না এই জন্য প্রথম বেদাত যখন আব্দুল হোক আর মত বেদাতি জিকির না ঐসব নয় আর সুর ধরে নয় একটু মহাব্বতের সাথে জিকির করুন নয় বরং একজন ওস্তাদ বসে আছে আর জনগণকে বলছে আল্লাহামদুল পড়েন প্রশংসা করেন এইভাবে একশোবার পোড়া হচ্ছে তখন আর একটা দিচ্ছে আর একটা দিচ্ছে দেখি ফজলের সময় ছিল বলছেন যে হয় তোমরা আসা মহাম্মদ সাল্লাহামের সাহাবাহা উমার আলীরা অথবা তোমরা গুমরাহির রাস্তা প্রথম খুলছ তখন তার উত্তর পেরেছে রহমান খাই আল্লাহর কসম করে বলছি আবু আব্দুর রহমান আব্দ ছিল उदेश्य तो खैर कल्याण भलो उद्देश्य कर बसिए दीरा करो एक, करो। एक, करो। एक करो। खुब भलो क्षोल खैर आयो बहू कत शोक आल्याण चाय कल्याण पाईने कल्याण चाहली भलई भर रास्ते चलते একজন তো এই অনিচ্ছাকৃত গুমরা হয়েছে আমজনগণ জনগন ওই রকমই কিন্তু আম একটা ত্রুটি আছে যে লেখাপড়া করে না হিতা হিত জ্ঞানকে কাজে লাগায় না ভালো মন্দির পার্থ একজন দলিল দিয়ে বলছে আরেকজন দলিল দে বলেন না যে দলিল দে বলছে ওকে ও হাবিল দালাল তোমের দালাল আউট তাহলে তো দোষ হয়ে গেল ওইখানে আপনার তো দোষ আপনার নিরপেক্ষ হওয়া উচিত ছিল আপনার বিবেককে এ মগজকে কাজে লাগানো উচিত ছিল আপনাকে আল্লাহর কাছে দুয়াও করা উচিত ছিল অন্তর থেকে আল্লাহ আমাকে হেদায়ত নসিব করো আমাকে সঠিক রাস্তা দেখাও করেনি আপনি সুতরাং ধরা খাগল আর যাদের স্বার্থ রয়েছে ধর্ম ব্যবসা তারা জেনে শুনে পথভ্রষ্ট এবং পথভ্রষ্ট করে দ্বিতীয় শ্রেণীর লোক তাদের কথা বলছে। প্রথম শ্রেণীটা সে কল্যাণ উদ্দেশ্য ফালাই অনিচ্ছাকৃত ভুল করেছে ইচ্ছা করে ভুল করেনি। অনিচ্ছাকৃত যদি কেউ ভুল করে কি আলেম অনিচ্ছাকৃত ভুল করে চেষ্টা করেছে কিন্তু ভুল করেছে তার একতে দা অনুসরণ করবে না তার ভুলের অনুসরণ করবে না তার ভুলের অনেক অনুসরণ করবে না এই জন্য ইমাম আবি ইউসুফ মোহাম্মদ তৃতীয় মাসাইলে আপন ওস্তানি পার্লার বিরোধিতা করেছেন না আমাদের অন্ধভাবে ছিলেন তাদের অনেক খেদমতা হাতে কিন্তু আকিদা তো তো তাদের ওই ফালায়ুক্তি তাদের যে পদস্খলন ঘটেছে তাদের পদস্খলনে অনুসরণ করা যাবে না উদাহরণ আমার সাথে আপনারা সবাই হাঁটছেন আর আল্লাহর ব্যাপারটা কি এখানে তাহলে পিচ্ছল জায়গা আছে নিজেকে বাঁচাই চাচা যান বাঁচা আর শেখ উঠাই এটা না করবেন আমাকে উঠাবার চেষ্টা করবেন উঠতে না পারলে আর আপনারা সতর্ক সাবধান হবেন ঠিক না গর্ত থাকলে আছাড় আপনার নাকি আছাড় খাবার থেমে গেল আমি অন্য রাস্তা বুঝি বলছেন যে না না তার পদস্খলন করেছে তার অনুকরণ করবেন না ফাইন হালে কারণ তার সর্বনাশ হয়েছে সে ভুল পথে চলে গেছে তার হকের বিরোধী হকের বিরোধিতা করে সত্যের বিরোধিতা করে ও খালকান যার আল্লাহ রয়েছে তাদের বিরোধিতা করে সঠিক কথা বলেন তৈদ সন্নাদের কথা বলেন আমাদের বিরুদ্ধে বক্তব্য করছে আমাদের বিরুদ্ধে তারা লেখালেখি করছে আমাদের বিরুদ্ধে তারা লেকচার ছাড়ছে ওরা আরবি বুঝে দলিল বুঝে জানছে যে বোখারিতে এই হাদিসটা আছে এর দলিল আছে কিন্তু না এটা আমাদের মজভাব নয় এই দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে ইচ্ছে হকের বিরোধিতা করা জানছে আর আয়াতের অপব্যাখ্যা করছে ইয়াহুদিদের মতুদিরা যেমন অপব্যাখ্যা করেছে বিকৃতি ঘটিয়েছে শব্দের আর অর্থের এরা শব্দের বিকৃতি ঘটাতে পারে নি কোরআন বদলাতে পারেনি কিন্তু অর্থ বদলে দিয়েছে যে ব্যক্তি জনগণ অথবা একজন অত এলিমে চেষ্টা করছে হক তলাশ করার কিন্তু পারে না ভুল পথে আছে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের মর্শিদুর অথবা আমার বাপ নিহত খুব ভালো চাই আলহামদুলিল্লা মানুষ বলছেন সত্যি তিনি যে বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন এর নজির পেশ করছেন তুমি যদি কোন মানুষকে এমন কথা বলতে শোনো যে সে হাদিসের ওপর কটুক্তি করছে বিরুদ্ধে সে কথা বলছে ওয়ালা গ্রহণ না মনে একজন বড় চিন্তাবিদ এম মেহাদিকে অস্বীকার করেছে এম মেহেদির হাদিস কে করেছে তার ভক্তরা ওই জন্য এম মেহাদ আসাহ কে গুরুত্ব দেয় না এবম আলী ইসলামের হাদিস বোখারিতা আছে যদি দেখো কেউ কোন অস্বীকার করছে না কোন হাদিস ইনকার করছে অস্বীকার করছে ফতাহেম আল ইসলাম তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত মনে করো সে একজন অভিযুক্ত ব্যক্তি সেই ব্যক্তি বিভ্রান্ত সে তার পেশ করছেন তোমার হাদিস রাখো গমরা তুমি কি বুঝছো হাদিসের অথচ হাদিসের কিতাব দেখাচ্ছেন হ্যাঁ তোমার কি অধিকার আছে হাদিস দেখাবার বাংলা হাদিস নিয়ে দেখেন জেনে রাখ যেকোন সূত্রপাত হয়েছে বা সূচনা হয়েছে মুসলিম সমাজে এটা এক শ্রেণীর মূর্খ অশিক্ষিত দলিল নেই সে যতই বড় মাদ্রাসা পড়ুক আর যত বড় দাড়ি রাখুক আর যতই বড় মসজিদের সেই মার ক্ষতি হয়ে যাক সে মূর্খ এদের কাছ থেকে বেদাত এসেছে আতবাকুললে করলে সে যে কোন ডাকেনাওয়ালা ডাক দিলেও সেই ডাকের পিছনে ছুটে এদের বেদাত গুলি চালু করেছে যুগে যুগে এইভাবে তিনি বেদাতিত থেকে সতর্ক সাবধান করেছেন তিনি আরো বলেছেন মাসালু আসহাবিল বেদে মিসলাল আকারিব বেদাতিদের উদাহরণ হচ্ছে বিচ্ছুর মত বিচ্ছু আমাদের বিচ্ছু কি করে মাটিতে ঢুকে থাকে আর ওই বিচ্ছুর যে আছে কি বলে লেজ দিয়ে যে মানে যে দংশন করে সেটা লেজ দিয়ে না ওইটাকে বের করে রাখে মাটির উপর করে রাখে সুযোগ পেলে দিব দংশন করে তো বলছে যে বিচ্ছুর মত দাফন করে রাখে ঢুকিয়ে রাখে ওই না লেজটাকে বের করে রাখে লেজটাকে বের করে রাখে ফায় যখনই সুযোগ পায় লাদু তখনই দংশন করে নিজেদের খবর নেই নিজেদের খবর নেই ব্যক্তিকে তারা খলিফা বলে কারণ তাদের স্বার্থের সাথে তার মিল আছে তাদের খলিফা যদি ভাস্কর্য তৈরি করতে আসে তাহলে সে খালিফা হয়ে যায় তাদের খালিফা তোর মুসলিম খালিফা তোর মজুরি মিল আর যদি অন্য কোন শাসক ভাস্কর্য তৈরি করে সে হারাম কাজ করেছে ও হারাম কাজ করেছে হারাম তো একই দুটোই কিন্তু সে তখন তাগত হয়ে যায় বিরোধী হইলে তাগুত হয়ে যায় আর ওই কাজটায় যদি তাদের খলিফা করে তাহলে সে কে যায় তাদের খলিফা হয়ে যায় তো সার কথা হচ্ছে যে ইমাম বার বাহির সম্পর্কে অত্যন্ত বেদাতিদের ছিলেন। আর এটি যে তিনি সন্নতের ক্ষেত্রে অত্যন্ত আত্মমর্যাদা আহ সম্পূর্ণ ব্যক্তি ছিলেন গৈরাত্মন মানুষ ছিলেন গৈরাতলা মানুষ ছিলেন এর প্রমাণ বহন করেন। যার যত বেশি কোরআন হাদিসের সাথে মহব্বত আছে তত বেশি বিধাতের বিরুদ্ধে আর কারো সমালোচনার পাত্র কেন হব কারো কাছে হতে চায় না এই বিতর্কিত বিতর্কিত কেন হব। আর বিতর্কিত বিষয়ে বলবো কেন যে যা করছে করুক সুবিধা এটা মানুষের প্রকৃতি প্রত্যেকের আপনি দেখেন যে আপনার অবস্থাটা কি যদি দেখেন অসুবিধা নেই অসুবিধা নেই তাহলে জানবেন যে আপনার রোগ আছে তার ভূমিকা আহল জামাতের জন্য জনগণের জন্য বিদ্যাতিদের ক্ষেত্রে ছিল সেই ভূমিকাটি একটি আদর্শ তার ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ বা প্রখ্যাত একজন ছাত্র ছিলেন ইমাম ইবিনে পাত্তর রহমতুল্লাহ আলী জি বড় ছিলেন তিনি मूल्यवान बोल उक्ति बोले उत्ति बर्तमान जुगे जेनेल करा खूब गुरुत्व राखे अनेक सहीदलमारा बहस करते चले जाए মোনাজারা যেটাকে বলা হয় আজকাল বাংলাদেশের ভাষায় আর তারপরে রফাজন করবে কি করবে না মোনাজাত করবে কি করবে না হাত উঠাবে উঠাবে না তারপরে তারাবি আট রাখাত না বিশ রাখাত এগুলো নিয়ে বহাস এগুলো নিয়ে মোনাজারা অথচ আকি দেয় আল্লাহর বিশ্বাসী চিন্তা করুন এগুলোর গুরুত্ব দেওয়া উচিত না তারপরে এই তর্ক বহাস করে সম্পর্ক ভালো থাকে না হ্যাঁ? পরিবেশ উত্তপ্ত হচ্ছে আর একটিও কে হয় না একটিও কে হয়ে দেওয়া হয় না আর এত মিথ্যার ছড়াছড়ি বিদাতের মধ্যে কারণ বিদাতিতে ধর্মই প্রতিষ্ঠিত হয়ে আছে মিথ্যার উপর জাল্লা দিশু মিথ্যা কাছি আর এইগুলির উপর নির্ভরশীল আর যতগুলি আর তারপরে ওরা লাঠিয়াল বাহিনী রেডি রেখেছে আর তারপরে হয়তো উত্তর তারা দিতে পারেনি সাথে সাথে তারা বিবৃতি দেবে অথবা পোস্টার ছাপিয়ে দেবে যে ওরা পালিয়ে গেছে মা ওরা আসেনি করছে না জি হ্যাঁ তর্ক করে কোনো লাভ নেই আমি সবসময় বলি যে এই তর্ক বহাস করে মানুষ স্বাধীন দেশে বসবাস করছেন আর গণতান্ত্রিক অধিকার রয়েছে কথা বলার অধিকার রয়েছে বা স্বাধীনতা রয়েছে এ বাদবন্দীগীর ধর্মীয় স্বাধীনতা রয়েছে সবার যেখানে অমুসলিমরা এ বাদবন্দীগীর স্বাধীনতা রাখে তো মুসলিমরা রাখে না विभिन्न तरीके रखे जो आपनार देश हिंदू पूजा करते ख्रीटान करते आपनर तरपे जो कानी पर्त सब सब चलते अपनार्ड दलिल नहीं चलबार बेचे थार अमार नहीं आर मस्जिद थार अधिकार नहींजिद भेजते हमें हेर आजब आजबल देखा जाते हैं ये प्रतिफल आल्लर पक्ष थी चारिक घर धीरे धीरे आल्ला आजबिया दुनिया नाम आस आखिर मदरसा पुढ़े मस्जिद भांगे और कुरान दल कर লাভ নেই যে কথা বলছিলাম যে স্বাধীনভাবে তারা তাদের ওয়াজ করছে তারা তাদের বক্তব্য করছে তাদের তাদের লেখাপড়া করাচ্ছে আমাদের স্বাধীনতা আছে ও আমি বলি জনগণকে ছেড়ে দেন স্বাধীন যেটা ঠিক মনে হয় কোনো বাধা নেই আমারটা মানবেন না অসুবিধা নেই আমার কথা আমি পৌঁছে দিলাম তোমার কথা তুমি পৌঁছিয়ে দাও তোমার আলমেরা তোমাদের কথা পৌঁছে দিচ্ছে ভালো কথা ছেড়েও স্বাধীনভাবে সহজ কথা কিন্তু তর্ক করে করো লাভ নেই বলছেন যে সমেত আবা মোহাম্মদাহুতে যদি উপদেশ দেওয়ার জন্য কারোর সাথে বসেন আলেম আলমের সাথে বসুক বা আলেম জনগণের সাথে বসুক বাবিল ফায়দা তাহলে ফায়দার দরজা খোলা হবে উপকারের দরজা খুলবে লাভ আছে এই যে সাথে বসেছি এতে লাভ আছে আসিয়ান না পোষাল না শুনিয়েন না আমারটা অন্যদের শোনেন যেটা পছন্দ লাগছে জবরদস্তি কি চলফির দি জবরদস্তি কিচ্ছু করেন না আমার কথা আমি পৌঁছে দিচ্ছি কেমন যাতে क्यों ना बोलते नसीहतर कारो साथ बसें आलम साथ बसें साधारण जनगण बसेंदा फायदा उपकार उन्मुक्त फायदा पक्षानुरमोज मोना तर्कर्क कर बहस कर दर जे एल मनाजरा बहस होते जा प्रशासन ना आसले मारामारीखने टीके थका मुश्किल कमजोर दुर्बल लाभ की हृदय ना সেই জনগণকে খুন করে জানলাতে যাবে এখন আর কথা লম্বা না করে যেহেতু আমরা অল্প সময় আলোচনা করব বলেছি কিন্তু সময় আমাদের পার হয়ে গেছে আধা ঘন্টা থেকে ৩৫ মিনিট সুতরাং পরীক্ষায় শাসক জালেম অনেক সময় জালেম শাসকদেরকে জালেম বানানো হয় বিভ্রান্ত করা হয় বিদাতিদের দল সবসময় বেদাতির দল ভারী সবসময় প্রথম দিকে শাসক তার এক মন্ত্রী ছিল ইবেন মকলা। এই রাজার কাছে বাদশার কাছে বেদাতি আলেম সমাজ গিয়ে অভিযোগ করলো যে ইমাম বারবাহারি জাতিকে কুমরা করছে পথভ্রষ্ট করছে সে নিজে কুমরা তখন রাজা দিনের অত জ্ঞান না হ্যাঁ এতগুলি ধরো আর এই খালিফা কাহের তখন তার মন্ত্রী ছিল এভিনে মোকলা তাকে বললেন ৩২১ একুশ যে বাহারি কে এবং তার ছাত্ররা যত তার অনসারীরা ভক্তরা আছে তাদেরকে যেখানে ধরো অ্যারেস্ট করো এবং বার বাহারি আত্মগোপন করলেন ধরতে পারল না তাকে কিন্তু বড় বড় তার সাথী সঙ্গীরা যে ছাত্ররা ছিল তারাও সেই যুগের বড় বড় আলেম তারা বন্দী হইল এবং তাদেরকে বাস নিয়ে যাওয়া হইল বন্দী করে এই অপরাধের জন্য আল্লাহ রব্লা আলম এই মন্ত্রীকে কি শাস্তি দিয়েছিলেন এতে থেকে শাসক গোষ্ঠীর অনেক শিখার বিষয় রয়েছে যা আলেম আল্লাহ ছাড়েন না হ্যাঁ ছেড়ে দেন না কিন্তু বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরকে সুযোগ দিয়েছেন কিন্তু যখন ধরবেন আল্লাহ একবারে কঠিন করে ধরবেন এই ইভেন মোকলাম এই মন্ত্রী যে যারা আলেম আলমা ছিল তারপর জল অত্যাচার করেছিল বন্দি করে কি হলো হঠাৎ করে রাজা এ মন্ত্রীর অসন্তুষ্ট হয়ে গেল অসন্তুষ্ট যখন হয়ে গেল দেখলো মোকলাকে এখন মৃত্যুদণ্ড দিবে মেরে দিবি তখন ও যান নিয়ে পালাইলা তার মন্ত্রিত্ব পদ থেকে তাকে বরখাস্ত করলো সেই রাজা আর তার বাড়ি ঘরকে জ্বালিয়ে দিল রাজার হুকুমে তার বাড়ি মন্ত্রীর বাড়িঘরকে জ্বালিয়ে দিল তরি হাফি দা রহিনা তারপরে জালেম তো যেমন মন্ত্রী তেমন জানলাম রাজাও चोरायक जे जेल के, जेले पोस्ट छे, शोड़ छे। नहीं? अच्छा नहीं है तो रकम ये कहेर बंदी हल्ल तीन सो बीत नई न लो। तार तार लो। लोहा गरम जातेम अत्याचार कर विशेषकर कुरान सुनार आलेम যারা সাহাবাহিক আদর্শের উপর রয়েছে তাদের উপর যদি আল্লাহ তাকে ছাড়বেন না ঢিল দিতে পারেন মন্ত্রীর শাস্তি হইল আর রাজারও শাস্তি হলো তারপর এবং বার বাহারের রহমত পরে রাজা আসলো রাদি রাউদি বিল্লা সে দেখলো যে না এ তো নিরীহ লোক হ্যাঁ গোপন করে আসতে ভালো মানুষ बड़ो सम्मानीज्जतर आपन जैगे बहाल्ला इत्यादि बेसुदी लेतीदी आजा के असंतुष्ट कर दिल इमाम बारवाहे रमतउुल्लाल बार वाहिरतुल्ला सम्पर्ल पुलिस अधिनायकल যাই হোক ধরতে পারলো না আত্মগোপন করলেন আবার এমামবার বাহারি রহমত উল্লাহ আলাই আত্মগোপন করলেন এমামবার বাহির মহমত উল্লা ছাত্রদের সম্পর্কে অর্ডার দিল রাজা যে এমামবার বাহারি দুইজন ছাত্র যেন এক জায়গায় না হয় দুইজন যেন এক জায়গায় না হয় গোপন করে থাকলেন আর সেই অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লেন আর অসুস্থ হয়ে তিনি তিনশো মাসে ইন্তেকাল করলেন যেই ঘরে তিনি ইন্তকাল করেছিলেন সেই ঘরেই তার জানাজা হয়েছে গোপনে জানাজা হয়েছে জানাজার শেষে তার জীবনীতে লিখেছে জানাজার শেষে যেই বাড়িতে জানাজা হয় তার যে গোসল দিয়েছিল দরজা বন্ধ করে যাতে কেউ বুঝতে না পারে কোথায় আছেন উনি আর তারপরে সে যিনি গোসল দিয়েছিলেন তিনি শলাগ করছেন দেখছেন যে বাড়ি ঘর সব সাদা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড়ের এবং সবুজ কাপড়ে সবুজ পোশাকে আর সাদা পোশাকে একবারে মানুষে ভর্তি হয়ে গেছে লোকের লোক আরান্না দ্বারা মাল আরে জালান দেখছেন যে জনগণ জানাজা পড়তে এসছে মনে হচ্ছে সবুজ আর সাদা কাপড় পরে বাড়িঘর সব ভর্তি হয়ে গেছে যখন জানাজা শুরু করেছেন তখন দেখছেন এরকম অবস্থা জানাজা দেখতে পাচ্ছেন এত লোক গেল কোথায় দেখতে পাচ্ছেন না ওই বাড়ির যে মহিলা ছিল সেও কিন্তু দেখতে পেয়েছে এইরকম অনেক লোক কোথা থেকে আসলো এত লোক জানাজা কর থেকে আসলো আর এরকম সুন্দর সুন্দর পোশাক বলছেন তাকে জিজ্ঞাসা করছে আপনি দেখেছেন হ্যাঁ বলছেন যে দরজা দরজা চাবি আমার কাছে আছে দরজা বন্ধ করিতে আমি জানাজা পড়েছি কোন দিয়ে ঢুকলো বাড়িতে গেট বন্ধ জানাজা পড়েছি দেখেছি যে বন্ধুরা আয়তো ফাঁকাল হ্যাঁ বাড়ি তো বন্ধ ছিল গেট বন্ধ ছিল তারপরে তার জানাজা পড়া ইদফুল হফিবা ইতি আমার বাড়িতে দাফন করো মহিলার বাড়িতে যে বাড়িতে ছিলেন তিনি সেখানে তাকে দাফন করা হয়েছিল রাহেম আল্লাহ বার বাহার ইমাম আল হাসান বারবাহ রহমতুল্লাহ আল্লাহ রহম করুন তিনি আদর্শ ছিলেন সন্নি অনুসারী সন্ন্যতের ভক্ত ছিলেন সৈফান বিদাতি এবং বিধর্মীদের বিরুদ্ধে তিনিবারির মতো ছিলেন তরোবারির মতো ধারালো ছিলেন এই ছিল ইমাম্বরবাহী রহমতুল্লা আল এর জীবনী এবং তার বিদাতিদের সম্পর্কে ভূমিকা আল্লাহ রবেন আমাদেরকে সমস্ত রকম বিদা থেকে বেঁচে থাকার তফিক দান করেন এবং বিদাতিদের যাবতীয় বিভ্রান্তি থেকে বিদাতি যারা হুজুর আলিম সমাজ তাদের গুমরাহি থেকে জাতিকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন জাতিকে দিন শেখা যেন গরজ করার তফিক দান করেন নিজে যখন দিন শিখবেন তখন কেউ কানাকে হাই করে দেখাইতে পারে কানা নন সুতরা আপনাকে হাই করে দেখাইতে পারে গুমরাহ করতে পারবে না اللہ تو دان محمد سپت سراسری کتابنا شروع کرو سلسلام